তাহলে তার যদি মালিক আপনি জানেন আপনি শিওর জানেন যে এই মোবাইলটার মালিক অমক। তার নম্বর দেখেও আপনি বুঝতে পারেন যে মোবাইলটার মালিক অমক এবারে আপনার মনের পরীক্ষা আপনি মন কেনেন মন কয় প্রকার কয় প্রকার মন বলেছিলাম তিন প্রকার নফসে আম্মারা নফসে মতামপসে লউ আপনার মন কোন প্রকার দেখুন এই মালটা আপনি নিয়েছেন পাঁচ হাজার সাত হাজার টাকার দামের একটা মাল আপনি পেয়েছেন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 এমন ধোঁকায় ফেলতে পারে মোট কথা যদি আপনি জিনিসটা কুড়িয়ে পাওয়ার পর বুঝতে পারেন যে এই জিনিসের মালই কমক যদি আপনি গোপন করেন এবং সেটাকে নিজের বলে হালাল করার চেষ্টা করেন তাহলে বুঝতেই পাচ্ছেন এটা কত বড় অন্যায় কিন্তু না আপনার কর্তব্য হলো। যখন আপনি মালিক চিনতে পারলেন কিংবা মালিক চিনার উপায় আছে তখন আপনি সেই মাল ফিরিয়ে দেন জিনিসটি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 তাহলে তাকে ফিরিয়ে দাও তাহলে ইসলাম শরীয়তে বলছে আমরা পরে পরে বলবো ইনশাল ইনসানিক হাদিস্টার অর্থ হলো যে মোমেনের হারিয়ে যাওয়া কোনো জিনিস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 অধিকাংশ মানুষের মনে আপনি দেখবেন নেই কিন্তু পাড়াগ্রামের কী নিয়ম আছে যে আগে দেখবে সেই মাছটা নিয়ে ঘর চলে যাবে তাই না পুকুরের অংশ আছে কিনা না পুকুরের মালিককে এ খেয়াল করে না যার মাল তারই জায়গাতে যদি পরে থাকে তো সেই মাল কুড়িয়ে নেওয়া যায়জ নয় মালিকের অনুমতি থাকলে সে কথা ভিন্ন মালিক যদি এরকম বল ঠিক আছে যেভাবে সে নিয়ে যাবে সমস্যা নেই নাও খাও পাড়াগ্রামে সব একই ফ্যামিলির মতো যেভাবে সে খাও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 কোনো গাড়ি বা অন্য কিছুর খণ্ড কাঠের একটা অংশ আপনার গাড়ি থেকে যেমন গরুর গাড়ি আছে কাঠের তারই একটা অংশ ভেঙে পড়ে গেছে একটা বাঁশ খুলে পড়ে গেছে তো সেই জিনিসগুলো কাষ্ঠণ্ড কিংবা ফল তাল গাছে তাল গাছে তাল পরে তাই না তো সেইগুলো যদি পড়ে যায় তাহলে সেগুলো কুড়ি নেওয়ার সমস্যা নেই প্রিয় দর্শক বিরতির পর আবার বাকি কথা আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ সাথে থাকুন কাছে থাকুন Allah will The prodigy dainee of Islam Faridh Naik I challenge any human being to point out a single fundamental of Islam The illustrious son of the world-famous orator of Islam, Dr. Zakir Naik Ek amra ham di utya naaste Bhagwan ekhi hai, dursa nahi hai Nahi hai, nahi hai, zara bhi nahi hai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 देखूं, किशो आज रात पालक नाम जिन्ह सृष्टिरा मान पड़ो सारा दुनिया मानस के करते मध्य चिंता ग देखान छाय परी अनुष्ठान पिसा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 মোহাম্মদ রসুল্লাহ বলছেন অনেক সময় রাস্তায় পার হয়ে দেখি আমার যদি এই ভয় না হতো যেটা খাওয়া যায় ভয় কি যেটা সাদকার খেজুর আর আল্লাহর নবীর জন্য সাদকা খাওয়া হারাম ছিল সাদকা মানে জাকাত খাওয়া হারাম ছিল এই আল্লাহর নবী খেতেন না আর যদি এই আশঙ্কা না থাকতো তাহলে তিনি খেতেন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 কিংবা মুরগি হাঁস হলে শিয়ালটিয়াল থাকে ধরে খায় যদি আপনি বোঝেন যে এই প্রাণী যে প্রাণী ভোটকে বেড়াচ্ছে হারিয়ে গেছে নিরুদ্দেশভাবে ঘুরে বেড়াচ্ছে সেটা কার বটে আপনি জানেন না তাহলে এটা হারিয়ে যাওয়া সেটাকে আপনি ঘরে তুলে নিয়ে আসবেন কি না আপনি ঘরে কি না সে ব্যাপারে রসুল্লাহ সাল আলী বিধান দিয়েছেন এমন জিনিস তুলে আনা বৈধ যেহেতু তা নষ্ট হবে না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 টাকা তো ছিল না হয় দিনা না হয় দাম দিনার দহাম বাঁধার জন্য একটা ছিল কি আল্লাহ রসুল বলছেন এহফাজ এফা আহা আহা ওই পাত্রটা থাকে চামড়ার হয় চামড়ার কাপড়ের হয় কাপড়ের আর বন্ধন ঠিক ওইভাবে দেখে দাও যেভাবে তুমি পেয়েছ তারপর বিহা যদি এক বছরের ভিতরে কেউ এলো খোঁজ করতে এলো বলল যে আমার এই হারিয়ে গেছে তাকে জিজ্ঞেস করুন কত টাকা ছিল যেহেতু আপনার কেমন হয়ে বাঁধা ছিল কী আপনার থলেটা ছিল আপনি জিজ্ঞেস করেন যদি ঠিক ঠিক বলে দেয় তাহলে তাকে ফেরত দিয়ে দিন আর যদি এক বছর পার হয়ে গেল কোনো মালিক এলো না খোঁজ করতে ফাস্তান ফিক হা তাহলে তুমি খরচ করো এটা তোমার জন্য হালাল হয়ে গেল যদি কোন ছাগল অথবা ভেড়া কুড়িয়ে পায় দেখছি একটা ছাগল একটা ভোটকে একা একা ঘুরে বেড়াচ্ছে আমার ঘরের চারিপাশে ইত্যাদি বা আমার তাবুর চারিপাশে তাহলে কি করবো রসুল্লা সাল্লাম বললেন কালা লাকা আউলে আখি কা আউলে তোমার হবে সেটা আর না হ্যাঁ তোমার কোনো ভাইয়ের হবে আর না হয় হবে নেকড়ে বাঘের এখন আমাদের সামনে সময় শেষ হয়েছে আমার প্রশ্ন আগের আপনি বলেছিলেন আমাদের দেহর কোনো অংশ বিক্রি করতে পারি না প্রয়োজন মধ্যে দান করতে পারি আমার প্রশ্ন অনেকে এমন আছে যারা নিজের দেহ দান করে চিকিৎসা উন্নতির জন্য আর এটা চিকিৎসা বিজ্ঞানের ছাত্রদের জন্য অনেক সুবিধা হয় আপনার বক্তব্য কি এ ব্যাপারে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 তাহলে আপনার সমস্যা হবে না সেই ক্ষেত্রে আপনি আপনার একটা কিডনি দান করলেন তাহলে তাতে মানবিক কারণে এতে আপনি সবের অধিকারী হবেন মানুষের প্রাণ বাঁচানো বিরাট সব অমা নাহিয়া ফা মা আহিয়ান যে ব্যক্তির মানুষের একটা প্রাণ রক্ষা করলো সে যেন সমগ্র মানব জাতির প্রাণ রক্ষা করল সুতরাং এতে আপনি সব পাবেন কিন্তু বিক্রি করবেন না মানুষ ব্যবসা এখনো চলছে আগের যুগের ছিল গুরু ছাগলের হাটের মতো মানুষের ব্যবসা লাগত।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 سا دینار اللہ تعالی ہمارا توفک دین اللہ عام صبین محمد علی وصحبی اجمائین السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ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 कख सामान्य होते महामूल्यवान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 আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বিআরএস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলড্রিয়ান ব্যাংক কোয়াড্রন কোর্ট 48 গ্যালথরপ রোড বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি15 কোড 300083 সেফটি বিআইসি কোড আইবিও বিজিবি22